একাদশ অধ্যায় জয় জয় মহামহেশ্বর গৌরচন্দ্র বাল্যলীলায় শ্রীবিদ্যা বিলাসের কেন্দ্র এই মতে গুপ্ত ভাবে আছে দ্বীজরাজ অধ্যয়ন বিনার নাই কোন কাজ জিনিয়া কন্দর্প কটিরূপ মনোহর প্রতি অঙ্গে নিরূপম লাবণ্য সুন্দর আজানো লম্বিত ভুজ কমলনয়ন অধরে তাম্বুল দিব্য বাস পরিধান সর্বদায় পরিহাস মূর্তিবিদ্যা বলে সহস্র পড়ুয়ার সঙ্গে যাবে প্রভু চলে সর্বনবদ্বীপে ভ্রমে ত্রিভুবনপতি পুস্তকের রূপে করে প্রিয়া সরস্বতী নবদ্বীপে হেন নাহি পন্ডিতেরও নাম জিয়াশিয়া বুঝিবে প্রভুর ব্যাখ্যান সবে এক গঙ্গা দাস মহাভাগ্যবান যার ঠাই প্রভু করে বিদ্যার আদান সকল সংসারী দেখি বলে ধন্য ধন্যদন যাহার তাহার কোনো যত প্রকৃতি দেখে মদন সমান পাশ্ডী দেখে যেন পণ্ডিত সকল দেখে যেন বৃহস্পতি এই মতো দেখে সবে যার যেন মতি দেখি বিশ্বম্বর রূপ সকল বৈষ্ণব হরিষ হই মনে ভাবে সব হেন দিব্য শরীরে না হয় কৃষ্ণ রস কি করিবে বিদ্যায়ে হইলে কাল মোহিত বৈষ্ণব সব প্রভুর মায় দেখিয়াও তভু কেহ দেখিতে না পায় সাক্ষাৎ প্রভু দেখি কেহ কেহ বলে কী কার্যে গাও কাল তুমি বিদ্যা ভোলে শুনিয়া প্রভু সেবকের বাক্যে প্রভু বলে তোমরা শিখাও মোর হেন মতে প্রভু গায় বিদ্যারসে সেবক চিনিতে নারে রে অন্য জনকে সে পুতর্দিকে হইতে লোক নবদ্বীপে যায় নবদ্বীপে পড়িলে সে বিদ্যারস পায় চাটিগ্রাম নিবাসী অনেকে তথায় পড়েন বৈষ্ণব সব রহেন গঙ্গায় সবে জন্মি আছেন প্রভুর আজ্ঞায় সবে বিরক্ত কৃষ্ণ ভক্ত সর্বথায় অন্য অন্য মিলি সবে পড়িয়া শুনিয়া করেন গোবিন্দ চর্চা নিভৃতে বসিয়া সর্ববৈষ্ণবে প্রিয় মুকুন্দ একান্ত মুকুন্দের গানে দ্রবে সকল মহান্ত বিকাল হইলে আসি ভাগবতগণ অদ্বৈত সভায় সবে হয়ন মিলন এই মাত্র মুকুন্দ গায়েন কৃষ্ণ গীত হেন নাহি জানি কে বা পড়ে কোন গীত কেহ কান্দে কেহ হাসে কেহ নৃত্য করে গড়াগড়ি যায় কেহ বস্ত্র না সম্বরে হুঙ্কার করে কেহ মাল মারে কেহ গিয়া মুকুন্দের দুই পায়ে ধরে এই মতো উঠয়ে পরমানন্দ সুখ না জানে বৈষ্ণব সব আর কোন দুঃখ প্রভু মুকুন্দ প্রতি বড়ো সুখী মনে দেখিলেই মুকুন্দের ধরে ন আপনে প্রভু জিজ্ঞাসেন ফাঁকি বাখানে মুকুন্দ প্রভু কিছু নহে আর লাগে দ্বন্দ্ব মুকুন্দ পণ্ডিত বড় প্রভুর প্রভাবে পক্ষ প্রতিপক্ষ করি প্রভু লাগে এই মতো প্রভু নিজ সেবক চিনিয়া জিজ্ঞাসেন ফাঁকি সবে যায় দেখিলে ও ফাকি জিজ্ঞাসেন মিথ্যা বাক্য ব্যয় ভয়ে সবে পলায়েন সহজে বিরক্ত সবে রসে কৃষ্ণ ব্যাখ্যা বিনু আর কিছু নাহি দেখিলেই প্রভুমাত্র মাত্র সে জিজ্ঞাসে প্রবো দিতে না রে কেহ শেষে উপহাসে যদি কেহ দেখে প্রহু আইসেন দূরে সবে পলায়েন ফাঁকি জিজ্ঞাসা আরও ডরে কৃষ্ণ কথা শুনিতেই সবে ভালোবাসে ফাঁকি বিনু প্রভু কথা না জিজ্ঞাসে রাজপথ দিয়া প্রভু আইসেন একদিন পড়ুয়ার সঙ্গে মহা অধ্যত্যে রচিন মুকুন্দ যায়েন গঙ্গা স্নান করিবারে প্রভু দেখি আরেম পলাইলা কত দূরে দেখি প্রভু জিজ্ঞাসেন গোবিন্দের স্থানে এবারটা আমারে দেখি পলাইলো কেন গোবিন্দ বলেন আমি না পণ্ডিত আর কোনো কার্যে বা চলিলা কোনোভীত ভু বলে লাগি পলায় বহির্মুখ সম্ভাষা করিতে না এ ব্যাটা পরয় যত বৈষ্ণবের শাস্ত্রিতা আমি বাখা নিয়ে মাত্র আমার সম্ভাষে নহি কৃষ্ণেরও কথন অতএব আমা দেখি করে পলায়ন সন্তোষে পাড়েন গালি প্রভু মুকুন্দের ব্যাপদেশে প্রকাশ করেন আপনারে প্রভু বলে আরে ব্যাটা কতদিন থাকো পলাইলে কোথা মোর এড়াই বি পাক হাসি বলে প্রভু আগে পড়ো কত দিন তবে সে দেখিবা মোর রচিন, এই মতো বৈষ্ণব মুই হইমু সংসারে অজভব আসিবে আমার দুয়ারে শুনো ভাই সবে আমারও বচন বৈষ্ণব হইমুমুই সর্ববিলক্ষণ আমারে দেখিয়াইবে যে সব পলায় তাহারাও যেন মোর গুণ কীর্তি গায় এতে কবলিয়া প্রভু চলিলা হাসিতে ঘরে গেলাম নিজ গণের সহিতে এই মতো রঙ্গ করে কেতা কেতানে জানিতে পারে যদি না জানায় হেন মতে ভক্তগণ নদিয়ায় বৈশে সকল নদীয়ামত্ত ধনপুত্র রসে শুনিলেই কীর্তন করে পরিহাস কেহ বলে সব পেট পুষিবার আশ কেহ বলে যোগ এড়িয়া বিচার উদ্ধতের প্রায় নিত্য এক ব্যবহার এহবালে কত বা পড়িলু ভাগবত নাচিব কাদিব হেন না দেখিত চারি ভাইরে যাই ভাই ভোজন করিয়া ধীরে ধীরে কৃষ্ণ বলিলে কি পুণ্য নহে নাচিলে গাইলে ডাক ছাড়িলে কি হয় এই মতো যত পাপ দেখিলেই বৈষ্ণবেরে করে কথন, শুনিয়া বৈষ্ণব সব মহাদুখ পায় কৃষ্ণ বলি সবেই কান্দেন কতদিনে সব দুঃখের হবে নাশ জগতে কৃষ্ণচন্দ্র করহ প্রকাশ সকল বৈষ্ণব মিলি অদ্বিতের স্থানে পাশ্ডীর বচন করেন নিবেদনে শুনিয়া অদ্বৈত হয় রুদ্র অবতার সংহারিমু সব বলি আসিতেছে এই মোর প্রভু চক্রধর দেখিবা কি হয় এই নদিয়া ভিতর করাইমু কৃষ্ণ সর্বনয়ন গোচর তবে সে অদ্বৈত নাম কৃষ্ণেরও কিঙ্কর আর দিন কত গিয়া থাকো ভাই সব এথায় দেখি বা সব কৃষ্ণ অনুভব অদ্বৈতের বাক্য শুনি ভাগবত বন দুঃখ পাশরিয়া সবে করেন কীর্তন উঠিল কৃষ্ণের নাম পরম মঙ্গল অদ্বৈত সহিত সবে হইলা বিবল পাশ্ডীর বাক্য জ্বালা সব গেল দূর এই মত পুলকিত নবদ্বীপপুর অধ্যয়ন সুখে প্রভু বিশ্বম্বর রায় নিরবধি জননীর আনন্দ বাড়ায় কেন কালে নবদ্বীপে শ্রীশ্বরপুরী আইলেন অতি অলক্ষিত বেশ কৃষ্ণ রসে পরমাশয় একান্ত কৃষ্ণের প্রিয় অতি দয়াময় তান বেশিন তানে কেহ চিনিতে না পারে দৈবে গিয়া উঠিলেন অদ্বৈত মন্দিরে যেখানে অদ্বৈত সেবা করেন বসিয়া সম্মুখে বসিলা বড় সংকুচিত হইয়া বৈষ্ণবের লুকায় পুনঃ পুনঃ অদ্বৈত অদ্বৈত বলেন বাপ তুমি কোনজন বৈষ্ণব সন্ন্যাসী তুমি হেন লয় মন বলেন ঈশ্বর পুরী আমি শুদ্রাধম দেখিবারে আইলাং তোমার ও চরণ বুঝিয়া মুকুন্দ এক কৃষ্ণের লাগিলা অতি প্রেমের যেই মাত্র শুনিলেন মুকুন্দের নয়নের জলে অন্তহান পুনঃ পুনঃ বাড়ে প্রেম ধারায় পয়ান আস্তে ব্যস্তে অদ্বৈত তুলিয়া নিজ কোলে সুঞ্চিত হইল নয়নের জলে সম্বরণ নহে প্রেম পুনঃ বাড়ে সন্তোষে মুকুন্দ উচ্চ করি শ্লোক করে দেখিয়া বৈষ্ণব সব প্রেমের অবিকার অতুল আনন্দ মনে জন্মিল সবার কাছে সবে চিনিলেন শ্রী সরপুরী প্রেম দেখি সবেই সম্মরে হরি হরি এই মত ঈশ্বরপুরী নবদ্বীপপুরে অলক্ষিতে বলেন চিনিতে কেহ দুইবে একদিন প্রভু শ্রীগৌর সুন্দর পড়াইয় আপনার ঘর পথে দেখা হইল ঈশ্বরপুরী সনে ভৃত্ত দেখি প্রভু নমস করিলা আপনে অতি অনর বচনীয় ঠাকুর সুন্দর সর্বমতে সর্ববিলক্ষণ গুণধর যদি তাহান মর্ম মর্মে জানে তথাপি সাধস করে দেখি সর্বজনে চাহর পুরী প্রভুর শরীর সিদ্ধ পুরুষের প্রায় পরম গম্ভীর জিজ্ঞাসেন তোমার কি নাম বিপ্রবর কি পুঁথি পড়াও পড়ো কোন স্থানে ঘর শেষে সভে বলিলেন নিমায় পণ্ডিত তুমি সে বলিয়া বড় হইলা হিক্ষা নিমন্ত্রণ প্রভু করিলেন তানে কৃষ্ণের নৈবেদ্য শী করিলেন গিয়া ভিক্ষা করি বিষ্ণু গৃহে বসিলা শিয়া কৃষ্ণেরও প্রস্তাব সব কহিতে লাগিলা কহিতে কৃষ্ণের কথা অবশ্য হইলা, অপূর্ব প্রেমের ধারা দেখিয়া সন্তোষ না প্রকাশে আপনা মাস কত গোপীনাথ আচার্যের ঘরে রহিলা ঈশ্বরপুরী নবদ্বীপপুরে সবে বড় উল্লসিত দেখিতে তাহানে প্রভুও দেখিতে নিত্য চলেন আপনে গদাধর পণ্ডিতের দেখি প্রেমজল বড় প্রীত বাসে তানে বৈষ্ণব সকল শিশু হইতে সংসারে বিরক্ত বড় মনে ঈশ্বর প্রিয় স্নেহ করেন ন তাহানে গদাধর পণ্ডিতেরে আপনার কৃত পুঁথি পড়ায়েন নাম কৃষ্ণলীলামৃত পড়াইয়া পড়িয়া ঠাকুর সন্ধ্যাকালে ঈশ্বর পুরী নমস করিবারে চলে প্রভু দেখি শ্রী ঈশ্বর পুরী প্রভু হেন না জানেন তভু বড় প্রীত হাসিয়া বলেন তুমি পরম পণ্ডিত আমি পুঁথি করিয়াছি কৃষ্ণেরও চরিত সকল বলিবা কোথা থাকে কোন দোষ ইহাতে আমার বড় পরম সন্তোষ প্রভু বলে কৃষ্ণের বাক্য বর্ণন ইহাতে যে দোষ দেখে সেই পাপিজন ভক্তির কবিত্ব যেতে মতে কেন নয় সর্বথা কৃষ্ণের প্রীতির তাহাতে নিশ্চয় মূর্খ বলে বিষ্ণায় বিষ্ণবে বলে ধীর দুই বাক্য পরিগ্রহ করে কৃষ্ণবীর মূর্খবদী বিষ্ণায় ধীরবদী বৈষ্ণবে ভয়স্তু সমগ্রাহী জনার্দ ইহাতে যে দোষ দেখে তাহার সে দোষ ভক্তেরও বর্ণন মাত্র কৃষ্ণের সন্তোষ অতএব প্রেমের বর্ণন ইহাতে দোষী কোন সাহসী কজন শুনিয়া ঈশ্বর পুরী অমৃত সিঞ্চিত হইল সর্বকলে বর পুন হাসি বলেন তোমার দোষ নাই অবশ্য বলিবা দোষ থাকে যেই এই মতো প্রতিদিন প্রভুতান সঙ্গে বিচার করেন দুই চারিদণ্ড রঙ্গে একদিন প্রভুতান কবিত্র শুনিয়া হাসি দোষিলেন ধাতু না লাগে বলিয়া প্রভু এ ধাতু আত্মপদী গলিয়া চলিলা প্রভু আপন আলয় ঈশ্বর পুরিয় সর্বশাস্ত্রেতে পণ্ডিত বিদ্যারস বিচারেও বড় হসিৎ প্রভু গেলে সেই ধাতু করেন বিচার সিদ্ধান্ত করেন তহি অশেষ প্রকার সেই ধাতু করেন আত্মনেপদী আর দিনে প্রভু গেলে করেন ব্যাখ্যান যে ধাতু পরমস্পদী বলি গেল তুমি তাহা এই সাধিলু আত্মনেপিয়ামি ব্যাখ্যান শুনিয়া প্রভু পরম সন্তোষ ভৃত্তজয় নিমিত্ত না দেন আর দোষ সর্বকাল প্রভু বাড়ায়েন ভৃত্তজয়, এই তান স্বভাব সকল বেদে কয় এই মতো কতদিন বিদ্যারস রঙ্গে আছি ঈশ্বর পুরী গৌরচন্দ্র সঙ্গে ভক্তিরসে চঞ্চল একত্র নহে স্থিতি পর্যটনে চলিলা পবিত্র করি কৃতি যে শুনয় ঈশ্বর পুরীর পুণ্যকথা তার বাস হয় কৃষ্ণ পাদ পদ্মযথা যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে সন্তোষে দিলেন সব ঈশ্বরপুরী পুরিরে আইয়া গুরু প্রেম কৃষ্ণের প্রসাদে ভ্রমেণ ঈশ্বরপুরী অতি নির্বিরোধে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান বৃন্দাবন দাস তছু পদ ইতি চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রীমদেশ্বরপুরে মিলনম নাম একাদশ অধ্যায়